মানবতা সমান আসসালামুক রহমত লবরকি আলহাম রবমিন ওসলা স্মরসিলিন নবীনা মহমদআ আজমাইন ওসানিউমদিন রবি সদরীকানিহ কৌলি আবাদ ফউজান আল্লাহ ফকরবুল আলমিন আমাদের উপর বড় নিয়ামত স্বরূপ প্রেরণ করেছিলেন শেষ রাসুল কুরি আজকে আপনাদের সামনে তফসির করবো সুরাই ইব্রাহিমের আয়াত নম্বর চৌত্রিশ থেকে মহান আল্লাহ এর সাদ এই আয়াতি ওয়া আতা আল হে মানব জাতি তোমাদেরকে আল্লাহ ফাকর্বুল্লা আলমের ওই সমস্ত দান করেছেন যা তোমরা এমন কি অনেক কিছু তোমরা চাওনি তারপরে আল্লাহ দিয়েছেন তোমাদেরকে আল্লাহাক বলছেন যদি তোমরা আল্লাহ অনুগ্রহ গণনা করতে চাও তাহলে তার সংখ্যা তোমরা নির্ধারণ করতে পারবে না কত যে আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সংখ্যা নির্ধারণ করতে পারবে না নিশ্চয় মানুষ তারপরেও বড়ই জুলমকারী बड़ई बाड़ी था अकृतजज् मानसज्ञ हवा आल्ला अस्वीकार कर आल्लाबुल्ला आलमीन का धारणा रखा ये भावे थके अथच आल्ला तक ईमान न्यामत दिए जन्मसूत्रे आल्ला फकरबुल्ला आलमीन एक रकम ही मानव जत बहु क्षेत्र देखा जाए स्वभाव हर जुल अत्याचार करा प्रकृति तो आज যে এরা নিজের প্রকৃতিকে বিকৃত করে আল্লাহ ফাকের রব্বুল আলমিনের শুক্রিয় আদায় করি আমরা তার সাথে গুহরি করে থাকি আর বড় আল্লাহর অকৃতজ্ঞ হা উচিত আল্লাহকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা তার রাসুলসাল্লামকে অস্বীকার করা আল্লাহ প্রদত্ত বিধানকে অস্বীকার করা মহান আল্লাহ তারপরে ইব্রাহিম আলহিসামের কিছু কথা এবং তার দুয়া বর্ণনা করছেন আয়াত নম্বর পঁয়ত্রিশে আল্লাহ ফাঁকের সাদ করেছেন সুরাই ইব্রাহিমের ওয়াই ইব্রাহিম আলহাজা অজনবনী ওবানিয়া আবুদ আলাম স্মরণ করো হে নবী মোহাম্মদের প্রতিপালক এখানে নিরাপত্তা বিরাজ করে সবসময় অজনবনী অবানী আন্না আবুদালাম এবং আমাকে আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে প্রতিমা পুতুল পূজা থেকে রক্ষা করো আল্লাহ যেন আমার দ্বারা কখনো শির না হয়ে যায় আমার বাবা যে শির আমার জীবনটা তো যাবে তারপরে আমার ছেলেদের দ্বারা আমার যে আগামী প্রজন্ম আসবে তাদের দ্বারা শির না হয়ে যায় আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করলেন ইব্রাহিম আলী সালাম এই জন্য ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলী প্রখ্যাত তাবি তিনি বলেছেন বালা আমা ইব্রাহিম ইব্রাহিম আলি সালাম যদি শির্ক কে এত আশঙ্কা করেন নিজের ক্ষেত্রে দোয়া করছেন অথচ তিনি সিরকের বিরুদ্ধে এত সোচ্চার ছিলেন যে বাবার বিরুদ্ধে তিনি কথা বললেন বাবা যে করতো তাকে সরাসরি আল্লাহর একত্রে দিলেন তারপরেও তিনি আশঙ্কা করছেন যে আমি চলে যেতে পারি। যদি এই এবার আলী ইসলামের থাকে তাহলে আমাদের কেমন আশঙ্কা ভয় করা উচিত কারণ এক শ্রেণীর মুসলিমরা রয়েছে যারা মনে করে আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি তাহলে আমাদের ইমরানকে কে কেড়ে নেবে অথচ ইসলাম ভঙ্গকারী ইমান নষ্টকারী বহু কাজ বা বহু কথা তারা বলে থাকে কুফুরিস করে থাকা আল্লাহ ছাড়া অন্য হে প্রতিপালক এই প্রতিমাগুলি আদুল্লা কাসি নাস বহু মানুষকে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে কারণ এই প্রতিমাগুলি পথভ্রষ্ট হওয়ার কারণ হয়েছে এ প্রতিমা তো কথা বলে না পুতুলি তো কথা বলে না কিন্তু এগুলি মানবজাতির বিভ্রান্ত হওয়ার কারণ হয়েছে এগুলির পেছনে পড়েছে আর এইভাবে বিভ্রান্ত হয়েছে ফামান ফামান্তাবি ফাইন্না হোমিন্ন সুতরাং যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত হবে অমান আসানি আর যে আমার নাফারমানি করবে আমার বিরুদ্ধাচরণ করবে ফাইন্না কফুর রহিম আল্লাহ ইমআ রা হে আমাদের প্রতিপালক ইন্নি আমি আমার এক অংশ সন্তানদেরকে অর্থাৎ ইসমাইল আলী ইসালামকে এবং তার মাকে এই জন্য মিনজুরতি বলেছেন सब सन्तान के नई तफसरकारा लिखे हैं जो इब्राहिम आलीमर आठ जन सन्तान इब्राहिम आली सम्पर्क कम पक्ष कुरान द्वारा जी इसमाइल छाड़ा इसहाँ एक छेले छेलें। तो आल्ला पाक दुआ करलेंल्लाहर सन्तान देर एक अंश के रेखे जाओन एम एक उपत्यकाई गैरेजी जर एन जे उपत्यका हम शेतहीन जेखने को शस्य खेत नहीं चाषाबाद व्यवस्था नहीं पहाड़ और पहाड़ আর পাথর আর পাথর ইন দ্য বেতিকাল মহারাম তোমার সম্মানিত হারাম ঘরের পাশে তোমার এই কাবা ঘর আল্লাহ তোমার যে সম্মানিত ঘর এই ঘরের কাছে আমাদের প্রতিপালক লিওকিম সাল্লাহ জাতি করে এরা সলাৎ কায়েম করে তার ইব্রাহিম আলী সালামের জামানে তো সলাতের বিধান নামাজের বিধান ছিল এবং এটি হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য তিনি নামাজের কথা শুধু উল্লেখ করলেন আর অন্য কোনো ইবাদত বন্দিগীর কথা উল্লেখ করলেন না हजर कथा उल्लेख करल बोझा जा मुस्लिम जीवने प्रथम इबादत बंदी सलाद फज आल अफ एदान्सिम सूरत मानुषर अंतर की दाओ जान ताहिम ये अनुरागी है मक्कर दिखे मक्काशी दिखे अनुर मानुषरा ममिन मुस्लिमरा जाते छुटे आसे एखने फैर अब्बुल्लानी फैजाल अफ एदा तमिन মানব জাতির কিশোর হৃদয় অর্থাৎ কিছু মানুষকে আল্লাহ আল্লাপাক তুমি অনুরাগী করে দাও এই কাবা ঘরের দিকেই সারা বিশ্ব থেকে মমেন মমিনাত আসার জন্য পরেশান রয়েছে যাদের কাছে সচ্ছলতা আছে তারা আসছে যাদের অসচ্ছলতা আছে তারা যে কত আকাঙ্ক্ষা তাদের মনে রেখেছে যে আল্লাহ যদি তফিক দিতেন তাহলে এই ঘরের জিয়ারত করতাম এই ঘরের হজ করতাম এই ঘরের উমরা করতাম আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলী সালামের দোয়া শুনেছেন আরো দোয়া করলেন তিনি ওয়ারজু খুব সামারাত। এবং এই মক্কাবাসীদেরকে তুমি ফলের আহার দান করো আল্লাহমেশ করুন জাতি করে তোমার সুক্রিয়া আদায় করে তারা আল্লাহ আল্লাপাক তাঁর দবুল করেছেন তাই দেখা যাচ্ছে যে মক্কার আশেপাশে কোনো ফলের ব্যবস্থা নেই যে আবাদ করবে না সেখান থেকে ফল উৎপাদন হয়ে আসবে খেজুর ছাড়া তারপরেও সেখানে সারা বিশ্বের সমস্ত রকমের ফলমূল আপনি পাবেন এমন কি ভিড়ের সময় যেখানে লক্ষ লক্ষ মানুষ হজের মৌসুমে রমজান মাসে তখন আপনি যান আপনি কোনো অভাব দেখবেন না যে মার্কেটে ফলমূল পাওয়া যাচ্ছে না এমন অবস্থা সেখানে বিরাজ করে না এ হচ্ছে ইব্রাহিম আলি সাল্লামের দোয়ার বরকত আল্লাহ পাকের কাছে দোয়া করছেন ইব্রাহিম আলহিসাম রানা ইনকাত হে আমাদের প্রতিপালক তুমি নিশ্চয় জানো ইম মানুকি যা আমাদের মনের মধ্যে গোপনে রয়েছে অমানুলেন আর যা আমরা প্রকাশ করে থাকি অমায়কফা আল আল্লাহমিন কোনো কিছু আল্লাহর উপর গোপনে থাকে না অস্পষ্ট থাকে না ফিল আর পৃথিবীতেও ওয়লাফ ইসামা আকাশেও সবকিছু আল্লাহ ফকরবুল্লা আলমিন সম্মুখভাবে অবগত আলহামদুলিল্লাহ হিল্লি ওয়াহাবালী আলাল কিবা ইসমাইল ও ইসহাক ইন্নী ওদুয়া তারপর আল্লাহ ফকরবুল্লা আলমের সুক্রিয়া জ্ঞাপন করেছে ইব্রাহিম আলী সালাম সমস্ত প্রশংসা অসংখ সুক্রিয়া সেই আল্লাহ পাকের যিনি আমাকে দান করেছেন আল্লাহ কিবাড়ি বার্ধক্য অবস্থায় ইসমাইল এবং ইসহাক এই দুই ছেলে আল্লাহাক দান করেছেন এবং তাদেরকে নাবিও করেছেন ইন্না রব্বি লাশ্চয় আমার প্রতিপালক আর দুয়া শ্রবণকারী তিনি বান্দার দোয়া শুনে থাকেন তারপরে দোয়া করলেন তিনি রব্বিজ আলী মকিম আসসালাতি অমিনিয়াতি রব্বা নাক দোয়া কাবা গৃহ নির্মাণ করার পরে দোয়া করলেন হে প্রতিপালক আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও যাতে আমি নামাজ কায়েম করি নামাজ কায়েম করার দোয়া ইব্রাহিম আলিয়াল্লাম আজকে থেকে পাঁচ হাজার বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে তার জমানার উপর তখন তিনি করেছেন আল্লাহাকে এই নামাজ যেন মুসলিমকে কয়েম করার তৌফিক দান করেন এবং আমার সন্তানদের মধ্য মমিনের মধ্যে তৌফিক দাও তারা যেন নামাজ কায়ম করতে আমাদের প্রতিপালক আমার দোয়া শোনো রব্বানা ফেরলিদাই মেনিনা মাইয়া কমল হিসাব হে আমাদের প্রতিপালক আমাকে মাফ করে দাও আমার মাতা পিতাকে মাফ করে দাও ওলিল মেনিন আর মমিনদেরকে মাফ করে দাও ওই দিনে যেই দিন হিসাবের জন্য দণ্ডায়মান হবে যেদিন হিসাবের জন্য আল্লাহাকে দরবারে হাজির হইতে হবে এবং হিসাব প্রতিষ্ঠা করা হবে এই দোয়া করেছেন এবার যখন তাকে জানানো হয়নি যে তোমার বাবা সিরকুফুরী অবস্থায় মারা যাবে এবং তার জন্য দোয়া করা যাবে না আল্লাহাক রব্বুল আলামিন এই কথা কোরআনিকের মনো আয়তে বর্ণনা করে দিয়েছেন যে অমা খান ইস্তেফার এবাদাতিন বাবার সাথে যেহেতু ওয়াদা করেছেন সেই জন্য দোয়া করেছিলেন কিন্তু ফালাম্মা তাবাই যখন স্পষ্ট হয়ে গেল যেহেতু আল্লাহ শত্রু হয়ে মারা গেল সিরকের অবস্থায় অবস্থায় যখন চলে গেল আজার তাবাররা আমিন হোক তখন তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন ইব্রাহিম আলহিস এই যে দোয়া মাতা পিতা সম্পর্কে ইব্রাহিমের দোয়া সেটি আল্লাহাক যেখানে বর্ণনা করেছেন সেটা ছিল তার বাবাকে কুফুরি সিরকের অবস্থায় যে তার পরিণাম শেষ হয়ে গেল এটা জানার পূর্বের দোয়া তাহাবাহ্মা ইয়ারে মন যা জালেমরা করে থাকে কাফের আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু এবং জালেম পাফিস্ট যারা সীমালঙ্গন বাড়াবাড়ি করে তারা যে জুল অত্যাচার করে থাকে আল্লাহর হকের ক্ষেত্রে মানব জাতির হকের ক্ষেত্রে তাদের কাজকর্ম থেকে আল্লাহকে উদাসীন বা অনবহিত মনে করিও না যে আল্লাহকে জেনেও কিছু করছেন না অথবা আল্লাহ ফাকরবুল সম্পর্কে জানছেন না দেখছেন না সব দেখছেন এবং সব কিছু আল্লাহ ফাকরবুল্লা আলমিন প্রত্যক্ষ করছেন ইন্নামা ইউরিয়া মিনত খা সুফিহিল আবসার আসলে আল্লাহ ফাকরবুল আলমিন তাদেরকে ছাড় দিচ্ছেন অবসর দিচ্ছেন এমন এক দিনের উদ্দেশ্যে যদি আল্লাহাক পৃথিবীতে ছেড়েই দেন নাই ধরেন তাহলে এমন এক দিন যে দিনের নাম হচ্ছে ইয়ামল কেয়ামা কেয়ামতের দিবস বিচার দিবস সেই দিনের জন্য আল্লাফাক অবসর দিচ্ছেন যেই দিন সমস্ত চক্ষু স্থির হয়ে যাবে হতভম্ব হয়ে ফেরেশানির অবস্থায় চক্ষু স্থির হয়ে যাবে আর চোখ বড় বড় করে দেখবে ফেরেশানির কোনো সীমা থাকবে না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে ফিরে আসছি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 जानून, के महान आल्ला मूल्यबोधर अभाव प्रकृत विश्वास अभान जीवन जापन देख सत्य उन्मोचन शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश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 জাহাঙ্গীর আর কি আছে জানার জন্য দেখুন আল্লাহ ফখরুল আলমিন সুরে ইব্রাহিমের আয়াত নম্বর বিয়াল্লিশ এর সাদ করেছেন अल्लाह पक करे नबी मोहम्मद सल्लाह सलम तुम आल्ला के उदासीन मन करियो ना ओ सब क्जकर्म सम्पर्के जा जालेमरा करफेर आल्ला शत्रु आल्ला दिने शत्रु जालेम पाफिश्च जरा सीमालंगन बाड़ाबाड़ी करा जे जुल अत्याचार करल्ला हकर क्षेत्र मानवजात हकर क्षेत्र तरह क्जकर्म थे अल्लाह के उदासीन वनबहित मन करियोना पक जे ने किु कर অথবা আল্লাহ ফাকরবুল সম্পর্কে জানছেন না দেখছেন না সব দেখছেন এবং সব কিছুই আল্লাহ ফাকরবুল্লা আলমিন প্রত্যক্ষ করছেন আসলে আল্লাহ ফাকরবুল আলমিন তাদেরকে ছাড় দিচ্ছেন অবসর দিচ্ছেন এমন এক দিনের উদ্দেশ্যে যদি আল্লাহাক পৃথিবীতে ছেড়েই দেন নাই ধরেন তাহলে এমন এক দিন যেই দিনের নাম হচ্ছে ইয়ামুল কেয়ামা কেয়ামতের দিবস বিচার দিবস সেই দিনের জন্য আল্লাহফাক অবসর দিচ্ছেন যেই সমস্ত চক্ষু স্থির হয়ে যাবে হতভম্ব হয়ে পেরেশানির অবস্থায় চক্ষু স্থির হয়ে যাবে আর চোখ বড় বড় করে দেখবে পেরেশানির কোনো সীমা থাকবে না বিশেষ করে ওই সব কাফেরদের জালেমদের পাফিষ্ট গোনাগারদের যারা জুল অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে এবং নবী করিম সাল্লা প্রতি ইমান আসেনি আল কোরআনের প্রতি ইমান আসেনি যারা পরকারের প্রতি বিশ্বাস করেনি আল্লাহা বলছেন তাদের অবস্থা আরও এরকম হবে এবং তারা মাথা তুলে থাকবে মানুষ যখন হতভম্ব হয়ে যায় মানুষ যখন খুব পরেশান হয়ে যায় তখন ওপর মাথা উঠিয়ে হা করে তাকায় তো তারা যেন হা করে ওপর তাকাবে এবং এই অবস্থায় পালাতে থাকবে লায় আর তদ্দ এলে হিম তরফ হোম তাদের দৃষ্টির নিজেদের পানে ফিরে আসবে না নিজেদেরকে দেখার কি অবস্থায় আছে কোনখানে পা পড়ছে এটা দেখার কোনো সময় নেই ওয়াফ এদাতহম হাওয়া আর তাদের দিল উড়ে যাবে মনে হচ্ছে আর কি নেই কিছু শেষ হয়ে গেছে কোন হসদিশে থাকবে না আল্লাহ ফাকরব্বুল আলমিন এই দৃশ্যকে এখানে তুলে ধরেছেন নবী করিম সাল্লা সাল্লাম একবার বললেন যে ইহুসার্না সইয়ামাল কেয়ামতে হোফাতান ওরাতান গোল্লা মানুষকে সমবেত করা হবে কিয়ামতের মাঠে খালি পায়ে খালি শরীরে এবং খাতনাবিহীন অবস্থায় মায়ে মায় সারাদ আনহা আশ্চর্য হলেন যে উলঙ্গ অবস্থায় ওরাতান উল্লঙ্গ করে উঠানো হবে শরীরে কোনো কাপড় থাকবে না নারী পুরুষের ইয়ারসুল আল্লাহ আর রেজাল আর নিসিয়ান নারী পুরুষ অসংখ্য থাকবে আর একে অপরের দিকে তাকাবে কত লজ্জাকর অবস্থা হবে তখন নবী করিম সাল্লাহাম আল আয়সাকে হে আয়সা শোনো আল্লা বা এমন কঠিন অবস্থা থাকবে যে মানুষ একে অপরের দিকে দেখার মতো কোনো রকমের তাদের হবে না। দেখার সুযোগ হবে না দেখার কোন তৌফিক হবে না এই পেরেশানির অবস্থা বিরাজ করবি আল্লাহাক তারপরে এরশাদ করেছেন ও আনজের ইনাসমুল আজাব আর মানব জাতিকে সতর্ক করো ওই দিন থেকে যেই দিন তাদের কাছে আজাব এসে পড়বে ফায়াকুর উল্লাজীনজালু অর্থাৎ মৃত্যুর দিনও হইতে পারে যে দিন মমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে আর আল্লাহর আজায় ফেরস তাদেরকে অবলোকন করে নেছে সেই দিনের কথা হইতে পারে অথবা কেয়ামতের দিনের কথা হইতে পারে সেখানেও এই দরখাস্ত করবে বিভিন্ন জায়গায় জালেমরা এই দরখাস্ত আল্লাহ ফাকর্বুল্লানু কাছে করে ফায়াকলীনামু জালেম সম্প্রদায় বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক রব আখের নাই আজালিন করিব অল্প সময়ের জন্য আমাদেরকে অবসর দিন নজিব দাওয়াত আঁকা তোমার দাওয়াত কবুল করব। তুমি যে তৌহিদের দাওয়াত তুমি যে তোমার মনোনীত দিন আমাদের মাঝে পাঠিয়েছিলে সেই দাওয়াত আমরা গ্রহণ করব। আর রসুল গনের আমরা অনুসরণ করব। আওয়ালাম তাকুন আকসম তুমিন মা আল্লা কমিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে এর পূর্বে পৃথিবীতে তোমরা কি শপথ করে করে বলছিলে না যে মা আলাকুমিন জওয়াল কখনও তোমাদের পতন ঘটবে না চিরকাল এই নেতৃত্বে থাকবেই চিরকাল এই ক্ষমতাই থাকবে চিরকাল রকম সচ্ছল অবস্থায় থাকবে চিরকাল সুখে থাকবে এরকম কথা বলে তোমরা অহংকার প্রদর্শন করতে না এখন কি অবস্থা হয়েছে পাক আরও বলছেন যে তোমরা তো বাস করেছ ওই সব বাসভূমিতে যে যে যেসব বাসভূমিতে অন্য জালেমরা বসবাস করত। অর্থাৎ তোমরা এমন এক আরব দেশে থাকো মক্কাবাসীকে আল্লাহ ফাকরবেন বলছেন যে তোমরা এমন এলাকায় বসবাস করতে যেখানে তোমাদের পূর্বে যেসব জালেমরা ছিল সব জালেমরা বসবাস করেছে এবং তাদের বাসভূমিগুলি তোমরা দেখেছ সামুদ্রাম্প্রদায়ের এলাকা দেখেছো আদ সম্প্রদায়ের এলাকা তোমাদের এই আরব উপদ্বীপ পেরিয়েছে তোমরা সে সম্পর্কে জানো এবং সেসব রাস্তা দিয়ে তোমরা অতিক্রম করো তাবাই তোমাদের সুস্পষ্ট হয়ে গেছে আমি কি আচরণ করেছিলাম এই রকমই লুথ আলি ইসালামের জাতি কি আল্লাহা যে এলাকায় ধ্বংস করেছেন দেশে যেতে সেই এলাকা রাস্তার পাশে পড়ে এসব এলাকা তোমরা দেখেছ ওদার এবং তোমাদের জন্য রকম দৃষ্টান্ত আমি বর্ণনা করেছিলাম আল্লাহ বলছেন যে এরা বড় ধরনের ষড়যন্ত্র করেছিল ছলনা করেছিল ওয়াইন্দাল্লাহ মকরহ অথচ তাদের চক্রান্ত আল্লাহ ফাকর্বুল আলমিনের দৃষ্টিতে রয়েছে আল্লাহ পাকের কাছে রয়েছে অর্থাৎ এর খবর আল্লাহর কাছে রয়েছে এর রেকর্ড আল্লাহফাকর্বুল আলমিনের কাছে রয়েছে আল্লাহ পাক তা নোট করে রাখিয়েছেন ফেরেস্তাদেরকে দিয়ে ওয়াইন কান মক রহম্লি তাজিনুল জেবাল আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে তাদের যে ষড়যন্ত্র ছিল তা এমন বড় ধরনের ষড়যন্ত্র ছিল যাতে পাহাড় পর্যন্ত টলে যেত এই রকমের মারাত্মক তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইসলামের বিরুদ্ধে ইমানের অনুসারী তাদের বিরুদ্ধে যারা নবী করিম ইসালামের অনুসারী তাদের বিরুদ্ধে কাম সুতরাং আল্লাহ পাককে তোমরা ধারণা করিও না যে তিনি তার ওয়াদা খেলাফি করবেন তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন ওয়াদার উল্টো করবেন এটা হইতে পারে না যা তার রাসুলের সাথে বা তার রাসুলগণের সাথে করেছেন মুখলেফা ওয়াদসুলা তিনি যে তার রসুলগণের সাথে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহাক ভঙ্গ করবেন এইরকম ধারণা করিও না ইন আল্লাহ আজি এজেক নিশ্চয়ই আল্লাহাক রব্বুল আলমিন সর্বজয়ী প্রতাপশালী এবং তিনি দ্রুত প্রতিশোধ গ্রহণকারী আল্লাহাক তারপর এরশাদ করছেন কাহার স্মরণ করোয়ামতের দিমসকে যেই দিন এই পৃথিবী আর এক পৃথিবীতে রূপান্তরিত করে দেওয়া হবে এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে এবং আকাশ সমূহকে পরিবর্তন করে দেওয়া হবে পাক এই আসমান জমিন ধ্বংস করে দি এমন জমিন তৈরি করবেন যেটা হবে সমতল এবং একই অপরকে পুরোপুরিভাবে সেখানে দেখতে পাবে অবারাজুল ইলাহ ওয়াহিদুল কাহার এবং একক একক আল্লাহ পাক রব্বুল আলমিন অপতিরোধ যিনি আল কাহার অপ্রতিরোধ প্রতাপশালী তার সামনে সকলেই উপস্থিত হবে আল্লাহাব বলছেন ওয়াতার আল মুজরিমিন মকরানী আসফাদ আর সেই দিন অপরাধীদেরকে দেখবে যে তারা শৃঙ্খলে বাঁধা রয়েছে তাদের হাত পা আল্লাপাব বলছেন সারা বিশ ওজু নার আর তাদের পোশাক হবে আল কাতরার আল কাতরা কত কষ্টদায়ক এই আল কাতরা আর সে জাহান্নামের আগুনে উত্তপ্ত আল কাতরা আর পোশাক হবে ওয়াত শাহ ওজু নার এবং তাদের মুখমন্ডলগুলিকে আগুনে আচ্ছাদিত করে ফেলিয়া আল্লাহ আকবর আল্লাহাক যেন আমাদের হেফাজত করেন আল্লাহ করে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে যা কিছু প্রতিদান দিতে পারেন ভালো যারা করেছে তাদেরকে আল্লাহাক উত্তম প্রতিদান দেবেন আর যারা অন্যায় করেছে কুফরি করেছে পাপে লিপ্ত হয়েছে আল্লাহাক তাদেরকে যেন তাদের উচিত শাস্তি দিতে পারেন এই জন্য আল্লাহ পাক এই দিনকে প্রতিষ্ঠিত করবেন কেমতের দিন ইনল্লাহ সরিউল হিসাব নিশ্চয় আল্লাহ ফখরুল্লা আলমিন খুবই দ্রুত হিসাব গ্রহণকারী মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন হাজাগুল্লিন্ন ইহিদ উলুল আলবাব এ হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য বার্তা কোরআনে করিম হচ্ছে নাস। সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য কালো সাদা সমস্ত মানুষের জন্য হচ্ছে আল্লাহ পাখির বার্তা সুতরাং এই বার্তা পাওয়ার পরে যারা মানবে না শুনবে না জানবে না এবং তার বাস্তবায়ন করবে না তার প্রতি ইমানই আসবে না তাদের জন্য ভয়াবহ পরিণতি রয়েছে আল্লাহাক বলছেন ওয়ালিও নজরি এবং এই কোরআন দিয়ে তাদেরকে সতর্ক সাবধান করা ভয় দেখানো যে সাবধান এখনো হয়ে যাও ওয়ালিয়া আলম আর যাতে করে তারা জানতে পারে আন্না মাহুয়া ইহু ওয়াহিদ এ আল কোরআন এর বার্তা দিয়ে জানবে যে নিঃসন্দেহে এলাহ উপাস্য হচ্ছেন মাত্র এক সত্তা একক যিনি আল্লাহ আহাদ আল্লাহ এক সমাদ আল্লাহ কার ফাকবিনেক্ষী নন আর সমস্ত সৃষ্টি আলবাব আর এই বার্তা দিয়ে আল কোরআন দিয়ে জাতি করি যারা বুদ্ধিমান তারা উপদেশ গ্রহণ করতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে বুদ্ধিমান হওয়ার পরিচয় দান করার তফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ পাক কোরআন দিয়ে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহাক তার প্রতি ইমানকে আমাদের সুদৃঢ় করার তৌফিক দান করেন পরকালের প্রতি বিশ্বাসকে মজবুত করার তৌফিক দান করেন এবং পরকালকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বানাবার তৌফিক যেন দান করেন আল্লাহাক আমাদেরকে জানুজাল্লা তুলফির দশ দান করেন সুফহান রব্বিক ও সালাম আলমুর সালী আলহামদুলিল্লাহ রবিল जे मुहम्मद सल्लाहू होते बंदित रसुल्ला मानसर प्रति अनुग्रह करा अल्लाह तलाओ तारती अनुग्रह करें सही बुखारी नवम खंड ट अनुच्छेद दुई हतीश नम्बर सत हजार तीन शो चुहत्तर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 ইসলামের নারীর মর্যাদা আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়